এই সমস্ত প্রকরণগুলির আলোচনা বিস্তারিত নিম্নে পেশ করা হলো এক নম্বর দেওয়া আছে মানে তারিফ বললেন মানে কাকে বলে সাহি হাদিস আমার অনেক সময় বলছে আলোচনায় শুনছেন যে হাদিসটা সাহি এই হাদিসটি হাসান হাদিস কাকে বলে সাহি শব্দটির একটা শাব্দিক অর্থ আছে প্রথম যারা ব্যবহার করেছেন তাদের ভাষা এখন হচ্ছে মহাদ্দের টার্মিসের ভাষা সুতরাং তাদের ভাষায় পরিভাষায় বলতে পারে শরীয়তের পরিভাষায় মহাদিসিন্ধের ভাষা মানে শরীয়তের পরিভাষায় এইরকমই যখন বলবো সলাপ সালাত মানে নামাজ বলছে মানে তাই মানে সালাতের পরিভাষা ইস্তেলাহান মানে ইসলামের পরিভাষায় সাল মানে পবিত্রতা বা বৃদ্ধি হওয়া শাব্দিক অর্থ কিন্তু জাকাত শরীয়তের পরিভাষা ইস্তেলাহান ওই রকমের শাব্দিক অর্থ আছে হ্যাঁ আর তার মানে শরীয়তের পরিভাষায় কারণ এগুলি আর এগুলি হচ্ছে মহাদেশিন যেহেতু পরিভাষা তাই প্রথম লোকাতন মানে আবিধানিক অর্থ উল্লেখ করেছেন ক তারিফহু ক তারিফ মানে ক অর্থ কবি বলে হ্যাঁ রোগীর বিপরীত শব্দ রোগীর বিপরীত শব্দ সাকিম হ্যাঁ সাকিম মানে দুর্বল নয় সাকিম মানে হচ্ছে পীড়িত হ্যাঁ অসুস্থ হ্যাঁ যখন মেলায় ওই পূজায় নিয়ে যেতে চেয়েছিলেন সাথে করবো কেন মানসিক পীড়াই ছিলেন আমার অনেক সময় বলি না বাংলা ভাষা ভাই আমি খুব মানসিক পীড়াই বলছি কোন পীড়া শরীর খুব সবল হয়ে আছে কিন্তু মানসিক পীড়া টেনশন বিবি নিয়ে অথবা মা বাবাকে নিয়ে বা কাউকে নিয়ে টেনশন বা মোদির কিনে জুলুম করছে ইত্যাদি টেনশন আছেন পয়সা পাচ্ছেন বেতন পাচ্ছেন না মানুষ যে যেকোন যারা এই রকম আলোচনা করেন তারা কোন শব্দ বা কোন কিছুকে আপনাকে জানানোর জন্য তার বিপরীত শব্দ উল্লেখ করে থাকেন কেন বিপরীত দিয়ে আসল বিষয়টি বেশি ফুটে উঠে যেমন দুনিয়াতে যদি মন্দ না থাকতো ভালো লোকের কোনো পার্থক্য গুরুত্ব আছে কত ভালো মানুষ আজকালকার জামানায় এত ভালো মানুষ পাওয়া যায় তার ভালো মানুষের শ্রেষ্ঠত্ব প্রকাশ পাচ্ছে কারণ দুনিয়াতে খারাপ মানুষও আছে তো বিপরীত সাহিটি হচ্ছে বিপরীত দিয়ে আসল জিনিস ফুটে উঠে হাকি ফির ফিল হাদিসি। বলছে এই সাহি শব্দটি যে ব্যবহৃত হয়েছে এটি দেহের ক্ষেত্রে শরীরের ক্ষেত্রে আসল অর্থ রাখে কারণ সুস্থ সুস্থ কথা নাকি ক্ষেত্রে ব্যবহার হয় শারীরিক ক্ষেত্রে ব্যবহার হয় দৈহিক ক্ষেত্রে ব্যবহার হয় ওই কথা বলছে শরীরের ক্ষেত্রে আসল অর্থে ব্যবহৃত হয় ফিল হাদিসে কিন্তু হাদিসের ক্ষেত্রে যে এই হাদিসটি শাহি এই যে ব্যবহার হয়েছে এটি হচ্ছে রূপক অর্থ মাজাজ মানে রূপক রূপক অর্থে ব্যবহার হয়েছে মক্কা ইউনিভার্সিটির এক প্রসিদ্ধ হোস্ত ওসিউল্লা আব্বাস সাহেব চেন অনেকে তো এখন ওই ফজলক সাহেব যে বাঙালি ছিলেন ওনার ইন্তেকালের পরে ওই মাতাফের আসর পরে দেখবেন আসর থেকে শুরু হয়নি আবার এসেছিলেন পূর্ব পাকিস্তান থেকে ওই আমলে চলে এসেছিলেন প্রথম দিন যে প্রথম দ্বিতীয় ম্যাচে থেকে গেছিলেন ওরা থেকেই গেছেন আর দেশে ফিরে যাননি এদেশে থেকে গেছেন তো যাই হোক আল্লাহ যেখানে যা রুজি রেখেছে। যেদিকে আছে তার অপোজিট দিকে একটা কুর্সি আছে কুরসিতে দর্শ দেনি ওসিউল আব্বাস সাহেব একদিন কোন হাদিস সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা যখন বলছি হাদিস সহি নাই তখন একটা বৃদ্ধ পাকিস্তানি দাঁড়িয়ে গিয়ে রাগ ওর হয়েছে আর বলছে রসুল কি হাদিস মানে ওরা কি দুর্বলতা আছে নবীর হাদিস মানে ও সুস্থ আর অসুস্থ মানুষ জানে না যে হাদিস কোন একটা সংবাদ না সংবাদটি ঠিক নাই আমরা বলছি এই সংবাদটা না ঠিক ভিত্তিতে বলছি নিশ্চয়ই যাই হোক বস্তু নয় বিষয়ের ক্ষেত্রে রূপক অর্থে ব্যবহার হয় হাদিস সহি নাই রূপক অর্থ এইরকমই এই খবরটি এই সংবাদটি এই তথ্যটি সহি নাই রূপক অর্থ কিন্তু এই লোকটি সুস্থ নাই আসল অর্থেলাহান মানে মহাদ্দ সিন্ধের পরিভাষায় হাদিস কাকে বলে যে পন্ডিত নবীলাম এই তারিফ করে যাননি তাই না কিন্তু মহাদ্দ সিন্ধরা দেখলেন যে একটা হাদিস সহি গ্রহণযোগ্য হওয়ার জন্য কতগুলি শর্তের প্রয়োজন রয়েছে দেখলেন যে পাঁচটি শর্ত যদি আমরা লাগাই তাহলে মোটামুটি হাদিস টা সহি সূত্রে নবী সালাম থেকে নেওয়া যেতে পারে আর এগুলি যদি দুর্বল থাকে এই শর্তগুলি না থাকে তাহলে নবী থেকে কিনা এটা সাব্যস্ত হচ্ছেন এই পাঁচটি শর্ত মিলিয়ে তারা একটা সংজ্ঞা করেছেন পরিভাষায় প্রথম শর্ত হচ্ছে যেটা উল্লেখ করেছেন সই হাদিস ওই হাদিস কে বলা হয় মা ওই হাদিস কে বলা হয় যার সনদ এই পরস্পর মিলিত একে অপরের সাথে মিলে আছে মধ্যখানে কোনো গ্যাপ নেই আপনি একটি হাদিস বয়ন করছেন তো আপনি এটা আজকালকার জামানি যেহেতু একশো চোরানব্বই তার জন্ম তাই না তাহলে উনি যখন হাদিস জমা করেন কমপক্ষে আহ দুইশো বিশ পঁচিশ বত্রিশ চল্লিশ কাছাকাছি দুইশো বিশ দুইশো সোলাশি হাদিস বলা হয় বাকি হাদিস কমপক্ষে চারটি মাধ্যম অথবা পাঁচটি ছয়টি মাধ্যম দিয়ে হাদিসগুলি নবিস্লাম থেকে আহ বর্ণনা করেছেন তাহলে তার ওস্তাদ থেকে বয়ান করেছেন তার ওস্তাদ তার ওস্তাদ থেকে তারপরে নাম উল্লেখ করেছে এরকম যদি হয় যেমন আপনাকে আমি একটা মাসলার উত্তর বললাম আর বললাম যে আমি এটা আমার মদিন ইউনিভার্সিটির ওস্তাদের কাছ থেকে শুনেছি অমুক বিখ্যাত কাছ থেকে আপনি ভাবলেন শেখ মতি রহমানের নামটা মধ্যে উল্লেখ করা দরকার বা কি আমি তো জানি যে মশলার উত্তর কে দিয়েছেন মোদী ইউনিভার্সিটি ওস্তাদ দিয়েছেন আপনি কি দেশে এই ফতুয়াটা মোদী ইউনিভার্সিটির ওস্তাদ দিয়েছেন আমাকে আওয়াট করে দিলেন বললেন তো যে এই উত্তরটি দিয়েছেন মোদি ইউনিভার্সিটির ওস্তাদ কিন্তু সরাসরি যেহেতু তার কাছে শুনেননি মধ্যখানে আমাকে আওয়াট করে দিন এই সনদ সূত্র বিচ্ছিন্ন এর সূত্র হচ্ছে বিচ্ছিন্ন মুন কাতে হাদিস মুনকাতে সরাসরি শুনেননি আপনাকে বললাম সাইকিনাফিনের বসেছি ছাত্র তার প্রতিদিন মাগরিব থেকে নিয়ে এসা পরে বেশ কিছুক্ষণ আলোচনা হইত ওখানে শুনেছি কোন ফতো আপনাকে বললেন যে তার কাছ থেকে শুনেছি আপনি আমার নামটা বাদ দিয়ে দিলেন বা যে আপনাকে বয়ান করেছে তার নামটা বাদ দিয়ে বললেন যে আমি আমি শুনেছি বললেন আপনি কাজ হয়ে গেলেন তাহলে তাহা দিস নেওয়াই যাবে না মৃত্যু হয়ে গেলেন না আপনি তাহলে এতে আপনি কথা বললেন না যে আমি শুনেছি দাহা মিথ্যা বললেন না কিন্তু আপনি একজনকে মধ্যখানে দুজনকে আউট করে দিন দুজন হইতে পারে হয়তো আমি সরাসরি শুনিনি কিন্তু আমি আরেকজনের কথা বয়ান করেছি ভাই আমি আমার শুনেছি যে তিনি বর্ণনা করেছেন দুজন আছে দুইজনকে আউট করে দিলেন যে দুজন বললেন এ ফতোয়া দিয়েছেন এটা আপনার আপনি আউট করে দিলেন এই বিচ্ছিন্ন আরো বড় বিচ্ছিন্ন বড় গ্যাপ আচ্ছা এই দুইজনের মধ্যে আবার এরা কেমন এটাও দেখার বিষয় আছে আমি নাও হইতে পারি ওখানে বা আমি বিশ্বস্ত নাও হইতে পারি অন্য কেউ হতে পারে বা ইমানদার নাও হইতে পারে তাহলে কি করে আস্থা করা যায় ঘটনাটি ঠিক কিনা যেমন একটি ঘটনা একদিন হয়েছে লক্ষ্মা দায় বলেন না লোকমা দিত তালকিন লোকমা দিত হয়েছে এক বুধু ছিল একবারে বন জঙ্গলের বুধু অশিক্ষিত একবার কিছু জানে না কোন চাহিদা নামাজ পড়াচ্ছে সুরা কাফের ভুলে যায় না সালাম ফেরা হয়েছে সালাম ফেরার পরে বদু ভাষা বলছে আগে যে জানে সে যাবে এই ঘটনা তো আমি দেখিনি বাস্তব বলছি বাস্তব এখন যে ঘটনাটা সত্য না মিথ্যা এই ঘটনা কিন্তু আমি দেখিনি কিন্তু আমি আমার এক অবস্থান যে আলকা সিমেরি অবস্থান উনি বলছেন এই ঘটনা ঘটেছে এখন উনি যে বয়ান করলেন উনি কি ওইখানে ছিলেন না উনিও আরো কার কাছ থেকে শুনেছেন আর একটি বিষয় ঘটনা কতদূর সত্য আল্লাহ আলম কারণ আমি দেখিনি যারা বয়ান করেছেন বাহ্যিক যদি এই দুটো থাকে তাহলে আশা করি বিশ্বাস কিন্তু ফলস হইতে পারে এইভাবে হাদিসের সহি জয়ীফ হয়েছে এইভাবে হাদিসের সহি জয়ীফ আশা করি শহীদ জয়ীফ টা বোঝার জন্য যথেষ্ট কিন্তু শহীদ জয়ীফ এর বহু দর্শনীতে হবে তারপরে ভালো করে বোঝা যাবে যেন নকল করে মানে বর্ণনা করে নাকালয়ান করলো মানে বর্ণনা করা বিশ্বস্ত ব্যক্তি যেন বর্ণনা করা আমি বর্ণনা করলাম এই ঘটনা যে নামাজ ভুলে যাওয়া আমার ওস্তা যে বয়ান করেছেন তাদেরকে কি হইতে হবে আদেল হইতে হবে বিশ্বস্ত আদেলের সংজ্ঞা পরে বায়ন করবো কয়েকটা শর্ত তার জন্য আছে তৃতীয় শর্ত হচ্ছে মানে কন্ট্রোল যেন ঘটনা যেটা বা যে বিষয়টি সেটা যেন ভালো কন্ট্রোলকারী হইতে পারে কেমন দুই রকম এবং যাবতে কিতাব বলা হয়েছে যদি স্মৃতিশক্তিতে রাখে তাহলে স্মৃতিশক্তি তার প্রখর হইতে হবে যেন এমন না হয় যে বলেছে যে সুরা সুরায় কোরআ ভুল হয়েছে আর আমি বললাম কা যে ইসলামে গণতন্ত্র নেই খবরে কৈলি দূর রাজনীতি গণতন্ত্র আলাদা রাজনীতি আলাদা ঠিক না দেখলে তাহলে যাবেত না গ্যার জাবেদ স্মৃতি শক্তি এর ভুল করেছে আর না ইচ্ছা করে মিথ্যা কথা বলেছে আমার নামে হয় মিথ্যা বলেছে না স্মৃতি শক্তি তার ভুল করেছে যে গণতন্ত্র ছাড়া তো ভাই রাজনীতি হয় না হবে। যুদ্ধ হবে হ্যাঁ মক্কা বিজয় কি করে হবে আর চোরের আবার হাত কাটা কি করে আপনি আমি কাটতে পারবো কখনো পারব না দাবেত এক হচ্ছে শক্তিতে ধরে রাখার ভালো ক্ষমতা হইতে হবে এক হচ্ছে আর এক কিতাব তারপরে হাদিস বায়ান করছেন ওই ডায়রি দেখে আর দুই পাতা মধ্যখানে ছিঁড়ে আছে পাতা নম্বরও নাই ভাবলেন যে নাই এই সবগুলি মনে হয় ওস্তাদের কাছ শুনেছি কিন্তু মধ্যখানে যে দুই পাতা হাদিস গায়ে গায়েবেন এরকম হইতো বেশ কিছু যারা হাদিস বর্ণনাকারী তাদের হাদিসকে এই জন্য ত্যাগ করে দেওয়া হয়েছে মহাদেশেরা নেননি যে তারা তাদের বাড়ির ছেলেরা ভালো ছিল না বা প্রতিবেশী খারাপ ছিল ও হাদিস লিখে নিয়ে বাড়িতে রাখত আর প্রতিবেশী বিদাতি ছিল বা দুষ্ট ছিল সে ওর হাদিসের পাতাগুলি তখন তো পান্ডুলিপি পাণ্ডুলিপি আর এরকম তো আর বই বানা নয় খাতা নিয়ে যে রেখেছে আর দুই পাতা ওখান থেকে আলাদা করে দিচ্ছে ও বুঝতে পার পাইনি ও মোক ফাল্টের পাইনি হাদিস ওখান থেকে বয়ান করছে এই করতে গিয়ে দেখা গেল অন্য অন্য মহাদিস বলছেন এইরকম তো হাদিস বয়ান নাই হাদিস হচ্ছে এইরকম সনত্ব এইরকম না আসলে রকম ওর যে ওখানে পাতা যেখানে সেখানে ছিড়ে নিত বা নিয়ে চলে যেত চুরি করে ওর টের পেত না তারপরে হাদিস বর্ণনকারীদের হাদিস গুলিকে ছেড়ে দেওয়া হয়েছে মত রূপ করে দেওয়া হয়েছে মনকার হয়ে গেছে হাদিসগুলি মহাদিস মহাদিস প্রতিবেশী খারাপ হলে বা ছেলেমে মেয়ে খারাপ হলেও এক বিপদ ছিল যা বেদ বুঝলেন তৃতীয় শর্ত তাই না যে বয়ান করবে মজবুত যদি মুখস্থ বায়ান করে আর মুখস্থ যদি হাদিস বায়ন না করে লিখে রাখবে সবাই যেন তার লেখা জানো ঠিক থাকে কোন রকমের এদিক ওদিক হেরফের যেন না হয় এলাম তাও শেষ পর্যন্ত মানে সাহাবি পর্যন্ত শেষ পর্যন্ত মানে পর্যন্ত প্রত্যেকে বিশ্বস্ত সুতরাং সাহাবি জাহের বিন আবদুল্লাহ প্রসিদ্ধ কিন্তু এমন সাহাবি যার নাম হয়তো কোনোদিন শুনেননি আপনি এখন উনি হ্যাঁ মালিক হয় শোনেননি কিন্তু সাহাবি জানতে পারলেন যে তিনি সাহাবি তারপরে কি জিজ্ঞাসা করবেন কি ছিলেন না তারপর কেমন ছিলেন যদিও তাবেইদের যুগে আহ এইরকম দুর্বল বা যাদের হাদিস পরিত্যক্ত হয়ে গেছে তাদের ইমানে দুর্বলতার কারণে এইরকম লোক খুবই কম নগণ্য কিন্তু তাবা তাবিনে যেমন অনেক তারপরে জামানে আরো অনেক অনেক বিদ্যাতি তখন পয়দা হয়েছে যাতে করে তারিফটা এখন থেকে বুঝে নেন তা হচ্ছে যে একজন মহাদেশ হাদিস বয়ন করলো যে সুরা হাতে ছাড়া না ঠিক আছে বাস্তব একটা ফেকার মাসালাই দিয়ে যে মাসালাইতেলা হচ্ছে অনেক মহাদেশ মনোন করেছেন অনেক মহাদেশ মন করেছেন তারপরে তাদের শক্তি প্রখর তারা বেশি ইমান কিন্তু আর এসে বলছেন না না ইমামের পিছনে থাকলে যথেষ্ট এমামের ফাতে আল্লাহ ইমামাত হাদিস অনেক মহাদিস এই বলেছেন এই হাদিসকে যদিও কেউ কেউ হাসান বলেছেন কিন্তু অনেকে বলেছেন উদাহরণ দিচ্ছি উদাহরণস্বরূপ যারা বর্ণনা করেছে হাদিসটা যে ইমামের পিছনে থাকলে যথেষ্ট তারা স্মৃতি শক্তির দিক দিয়ে ওদের চাইতে দুর্বল কিন্তু বিরোধী করেছে না সুরা ফাতিয়া মোখাদি ইমামের সুরাফাতিয়া পড়াই যথেষ্ট কিন্তু এরা দুইজন ওরা জন। এক আর একটি হচ্ছে যে এ স্মৃতি শক্তির দিক দিয়ে অত প্রখর নয় আছে চলার মতো আছে আর এরা একবারে প্রখর তাহলে কাঠটা নেবেন যাদের শীত শক্তি প্রখর অথবা যাদের দল ভারী জন ব্যান করেছে আর জনের কথা নেবো না জনের হাদিসটা সাজ আর দশ জনের হাদিস হচ্ছে কি বলেছিলাম মনে আছে নাইনটি ওয়ান থেকে আস্তা দেব বলা হয়েছে হ্যাঁ মাহফুজ সাজের বিপরীত এখানে বিপরীত মনে রাখবেন বিপরীত দিয়ে সাজের বিপরীত মাহফুজ আর আরেকটি হচ্ছে মারুফ আর পঞ্চম শর্ত হচ্ছে এই সংজ্ঞাতে যে সেই হাদিসে কোন রকমের গুপ্ত ব্যাধিও যেন না থাকে ইল্লা বলা হয় গুপ্ত ব্যাধি যা বাহ্যিক বোঝা যাচ্ছে না কিন্তু বড় বড় হাদিসের পন্ডিতরা সেই হাদিসের মধ্যে এমন কিছু রোগ পেয়েছেন যার কারণে হাদিস গ্রহণযোগ্য নাই এর একটা উদাহরণ দিচ্ছি উদাহরণ না দিলে কিন্তু কারণ প্রাথমিক পর্যায়ে আছেন তো না সারা পান করলে তো জানা গেলো সারা মদ খেয়েছে ইমানদারি নাই আদালতের চলে আসবে কোন কিসে আসবে ওগুলি এক করে আবার প্রত্যেকটি ব্যাখ্যা করবো আমাদের যুগের আলেম ধরেন আমাদের যুগের আলেম শাহেখ এবিন আবাস ইবিনাসরুদ্দিন আলবানি আমরা যুগ পেয়েছি না পাইনি আমরা যুগ পেয়েছি আপনি দামামে আছেন আর আছেন বা হজের মোশামে উনি গিয়েছেন হজে গেছেন কিন্তু আপনি ওই বছর হজে যাননি আপনি হাদিস বায়ন করছেন এটা ঘটনা বয়ান করেছেন শেখিবনবাজ থেকে বা নাসির উদ্দিন থেকে নাসিরুদ্দিন আলবাণী আপনার দামাম থাকাকালীন হজে এসছেন সৌদি আরবে অথবা মোদিনী এসছেন আপনার উদাহরণ দিয়ে আমার একটা উদাহরণ দিই আল্লাহ নাসুদিন আলবানি যেদিন মোদিন আসেন আমি মোদিন ইউনিভার্সিটির ছাত্র ইউনিশ বছর আগে আমাদের আগে থেকে জানতে পারিনি আগে থেকে জানলে উনি ইউনিভার্সিটিতে জাননি বাইরে প্রোগ্রাম ছিল না তো আগে থেকে জানতে পারিনি বিকালবেলা সন্ধ্যার দিকে একজন ছেলে এসে বলছে যে মহাদেশ আলবানী মোদিনে এসছেন কোথায় কোথায় বলছে উনি আসছেন ওনার প্রোগ্রাম তো হয়ে গেল কি হবে হ্যাঁ বাহ্যিক যুগ পেয়েছি যুগ পেয়েছি তার ওই যুগেরই মানুষ মোটামুটি যদি আমি জুনিয়র অনেক জুনিয়র হই কেন মানে বয়সের দিক দিয়েও সময়কালের দিক দিও পাঁচ দশ বছর পেয়েছি হয়তো ওনার বয়সের মনে করেন এখানে সৌদি আরবেশে আর মদিনাতেও পেয়েছি কিন্তু আমার সাথে দেখা হয়নি যে এই যে গোপনীয় বিষয়টি সাধারণ মানুষ টের পাচ্ছে না কিন্তু আমার ঘনিষ্ঠ যদি কেউ থাকে যারা আমার ওই দিনের ঘটনা জানে যেই দিনে ঘটনা ঘটেছিল নাসুদুল আলমের দেখা হয়নি সেই কিন্তু আমার মুখোশ খুলে দিতে পারবি ঠিক আছে জামানা পেয়েছে যুগ পেয়েছে কিন্তু আসলে দেখা শেখা হয়নি তাহলে হাদিস বিচ্ছিন্ন কিন্তু বিচ্ছিন্ন বোঝা যাচ্ছে না কারণ যুগ পেয়েছে এরকম বহু আইমাইকার আজকালকার জামানায় তো দেখা শেখাতে অনেকটাই সুযোগ সুবিধা আছে এর উপরে উড়িয়ে চলে আসছে দেখা করে নিচ্ছে কিন্তু এমাম তিরমিজির জামানায় এমাম ইবিন ছিলেন এমাম ইবিনে হাজম কোথায় ছিলেন হ্যাঁ উনি ছিলেন মোরক্কি মরক্ক আর তিরমিজি ছিলেন কোথায় আজহারবাইজান আজহার বাইজান কোন দিকে দেখাবো পূর্ব উত্তর আজহাইজান মানে সোভিয়েত ইউনিয়নের একটা মুসলিম প্রজাতন্ত্র আজহারবাইজান এমাম যখন জিজ্ঞাসা তিরমিজি তিরমিজি সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বলছেন মজহুল অজ্ঞাত পরিচয় লোক আচ্ছা আমাদের মতো লোককে বলবে না তখনকারিফ এখন এই তারিফ যে সংজ্ঞা হলো এর প্রত্যেকটি সারহা মানে ব্যাখ্যা বিশ্লেষণ ব্যাখ্যা বিশ্লেষণে পুরো আলোচনা আসবে শুনবেন না থাকবে যদি আর কোন থাক ব্যাখ্যা অনেক সময় লেগে যাবে শেষ পর্যন্ত আমি ভালো ভালো দেশ থেকে পাশ করা মৌলী সাহেব গুলোকে জিজ্ঞাসা করেছি সহিদেশের সংজ্ঞা কি জিজ্ঞাসা করে দেবে পারবে না বলতে হ্যাঁ প্রথম শর্ত হচ্ছে সনদ মত্তাশিল হইতে হবে মানে মিলিত হইতে হবে সূত্র আর হ্যাঁ বিশ্বস্ত হইতে বর্ণনা কারীদের প্রত্যেক ঠিক থাকতে হবে অসাধারণের বিরোধিতা না করে বা অল্প ব্যক্তি বেশি বিরোধিতা না করে যদি বেশি লোকের বিরোধিতা করে তাহলে অল্প লোকের হাদিস না যাবে এমন কোন যেন হাদিসের মধ্যে এমন কোন ব্যাধি না থাকে যেটা গোপনীয় কিন্তু মহাদেশেনা সেটা উদঘাটন করেছেন উদ্ঘাটন করেছেন তাহলে আর উদ্ঘাটন না করলে আসল হচ্ছে যে ঠিক আছে